বসমি রহিম আলহামদুলিলাম স্আ মালিআম মারক মহমদ ও আল মহমদ কমা বারকআম ও আল্রাহিম মজিদ আসসালাম রসুল সম্মানিত শ্রোতা মন্ডোলী আসসালাম রহমতাল आपना देर सामने जो विषय के लक्ष्य कर कैकटी कथा बोलार इच्छा कर विषयटी हल आल्लाहर साथीदार स्थापन कराते सतर्कीकरण यह सम्पर् अनेक हादिस अनेक आयात रही है तब समस्त आयात और समस्त हादिस तुले धरार को सूझ नहीं কয়েকটি কথা অতি সংক্ষেপে আপনাদের সামনে বলে আমি আমার বক্তব্য বিষয় শেষ করব পনের মধ্যে মহান আল্লাহ তো আল্লাহ তালা বলছেন যে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করার গুহা আল্লাহতালা মাফ করবেন না এই গুণা ব্যতীত যত রকম গুণা আছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা গেল যে ব্যক্তি শির্ক করার পর মৃত্যুবরণ করবে যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করার পর মৃত্যুবরণ করবে তো না করার পূর্বেই মৃত্যুবরণ করবে সে ব্যক্তিকে আল্লাহ তারকালা ক্ষমা করবেন না কিন্তু যে ব্যক্তি সির্ক করার পর তৌবা করে নিবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে এবং শির্ক মুক্ত ইমান অন্তরে স্থাপন করবে আল্লাহ তকালা তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তালা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না কোনো দিন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করবে তারপরে সেই অংশীদার স্থাপন করার অবস্থা বরণ করবে কিন্তু যে ব্যক্তি তৌবা করবে আল্লাহ তবুল করবেন আল্লাহ তালা ইসা আল ইসলামের ভাষাই বলেছেন বাহাত্তর নম্বর আয়াতের অংশ বিশেষ। এতে আল্লাহ তালা বলেছেন ঈশা আল ইসলামের ভাষায় যে যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে আল্লাহ তকালা তার জন্য জান্নাত হারাম করে দিবেন तरश स्थान है जहां नाम आगुन और जरा आल्लांशीदार स्थापन कर तरह के रक्षा करा नहीं भाईरा सम्मानित बुन शेर एमन ही एक जघन्य पाप जी समस्त आम के नष्ट कर दे रोजा राखे हज करमरा जकत प्रदान कर নামাজও পড়ছে রোজাও রাখছে কিন্তু মাধ্যমে কি হবে তার উত্তর আল্লাহ স্বয়ং পবিত্র যদি তারা অংশীদার স্থাপন করতো তাহলে তাদের সমস্ত আমল বিফলে যেত অর্থাৎ নষ্ট হয়ে যেত সুরা আনাম অষ্ট আশি নম্বরে দেখতে পারেন আল্লাহ তাকাল সুরা জোমারের পঁয়ষট্টি নম্বর আয়াতের মধ্যে বলেছেন যদি তুমি আল্লাহর সাথে অন্য কোনো বস্তুকে অংশীদার বানাও আল্লাহর তাহলে তোমার আমল সব নষ্ট হয়ে যাবে তাহলে সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার আমরা যেন সিরকের নিকটবর্তীও না হই সির্ক যেন না করি আল্লাহর সাথে অংশীদার স্থাপন না করি আর একটি আন থেকে বর্ণিত তিনি বলেন जे रसल्ला सल्लाम अल्लाह तबारकवा तला शरिक दे अंशीदारित्व होते मुक्त ते व्यक्ति संगे को वस्तु के ते व्यक्ति संगे को वस्तु के अंशीदार स्थापन कर बनाबे কোন আমলে তো সেই আমলটি এবং তার অংশীদারিত্ব আমি বর্জন করব তাই সম্মানিত ভাইরা আমার কেউ যদি কোনো কাজে আল্লাহ তালার সঙ্গে অন্য কোন বস্তুকে অংশীদার বানাই তাহলে আল্লাহ তালা সেই অংশীদার স্থাপনকারীকে এবং তার কর্মকে বর্জন করবেন অর্থাৎ কবুল করবেন না এই হাদিসটি সহি মুসলিম গ্রন্থে দেখতে পারা যায় হাদিস নম্বর হচ্ছে ছিচল্লিশ হাইফেন ব্র্যাকেটের মধ্যে দু হাজার নশো সুতরাং আমরা সমস্ত প্রকারের শির্ক বর্জন করব আর সির্ক পরিত্যাগ করব। কেন যে এই হাদিসটির দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহর সাথে সমস্ত প্রকার শির্ক এবং সির্কের সকল পদ্ধতি ও পন্থা হতে সতর্কতা অবলম্বন করা অপরিহার্য এই হাদিস থেকে এটাও বোঝা যাচ্ছে যে আল্লাহর সাথে সির্ক করা আমল ও তার সওয়াব নিষ্ফল করে দেই কেননা যে আমলে আল্লাহর সাথে অন্যকে অংশীদার স্থাপন করা হবে সে আমলটি আল্লাহ গ্রহণ করবেন না সির্কের গুনা আল্লাহ তকআলা ক্ষমা করবেন না আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক পন্থায় আমাদের অন্তরে একত্ববাদ তৌহিদ স্থাপন করার তৌফিক দান করেন আর সিরক ও সমস্ত প্রকারের শিরকের কাজ বর্জন করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক